গোয়ালিনীর স্বপ্ন ছোট্ট মেয়ে তা ঠাকুমার সঙ্গে ছোট্ট একটা গ্রামে বাস করত গিতা ছিল গোয়ালিনী আর ওদের কাছে দুটো গরু ছিল রোজ সে গরু দুধ দুইয়ে মাথায় করে সেই দুধের কলসি নিয়ে যেত কাছের এক শহরে সারা দিন দুধ বিক্রি করে সন্ধেবেলা সে বাড়ি ফিরে আসত গীতা তার গরুদের খুব যত্ন করত। করতো খেতে দিত আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু গীতা জেগে জেগে স্বপ্ন দেখত সে স্বপ্ন দেখত যে সে খুব বড় লোক হয়ে গেছে আর এই দিবা স্বপ্ন তাকে সবসময় বিপদে ফেলতো। গীতা গরু দুটো তো গোয়াল থেকে বেরিয়ে গেল সারা দিন তার জন্য আরো পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখলেই শুধু বড়লোক হওয়া যায় না এই বিবাহ স্বপ্নের জন্য তোমাকে এর বড় মূল্য চোকাতে হবে কিন্তু গীতা তার কথা শুনত না দিবা স্বপ্ন দেখা গিতার বন্ধ হল না একদিন সে দুধ বিক্রি করতে যখন বেরোবে তখন তার ঠাকমা তাকে রান্নাঘরে ডাকলো শোনো আমার বাচ্চা গীতা আজ তোমাকে বাজারে আর দুধ বিক্রি করতে যেতে হবে না কেন যেতে হবে না ঠাম্মা আমাদের পাশের গ্রামে কাল বিরাট বিয়ে অনুষ্ঠান রয়েছে পঞ্চায়েত প্রধান তার মেয়ের দিচ্ছেন তার মানে তো বিরাট বড় ব্যাপার বড় লোকেরা সব আসবে কিন্তু না পঞ্চায়েত প্রধান কি যাবেন না আমার মিষ্টি সোনামনি মেয়ে পঞ্চায়েত প্রধান তার রাধুনিকে বলেছেন নানা ধরনের সুস্বাদু মিষ্টি বানাতে রাধুনি নিজে আমায় বলেছে আমরা যেন সেই রাধুনিকে এক কলসি তাজা দুধ পাঠিয়ে দিই আর সেই দুধ দিয়ে সে সুস্বাদু মিষ্টি বানাবে আর সে আমাকে এই কথাও বলেছে যে বাজারের থেকে দ্বিগুণ সে আমাকে দেবে এই দুধের জন্যে আমি কি কাল ওই বিয়ে বাড়িতে যেতে পারি আমি দেখবো যাতে সবাই জানতে পারে যে আমাদের গরুর দুধ দিয়ে বানানো হয়েছে তখন প্রধান আমাকে ওনার অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন राधुनी गुके देखें देखो तर मिस्टि कल की আমি দুধ নিয়ে ওই গ্রামে যাব। এই যে দিয়েছি দুধ সময় মতো পৌঁছে যাবে আর যদি পঞ্চায়েত প্রধানের কাছে না পৌঁছয় তাহলে আমরা কোনো পয়সাই পাবো না আর দ্বিগুণ পয়সার কথা তো একদমই ভুলে যাও আমরা বিয়ে বাড়িতেও যেতে পারবো না কথা থেকে মনে রেখো কিন্তু গীতা আমি জানি আমি জানি আমি মাটির কেল্লা বানাবো না আসছি ঠাম্মা সাবধানে যেও কিন্তু গ্রামের রাস্তা ছিল নুড়ি পাথরের আমি তো শহরে একটা বিরাট বাড়ি বানাবো তখন আর আমাকে এত হাঁটতে হবে না আমি বড় লোক হয়ে যাব আর বড় লোকেরা হাঁটে না আমি একটা গরুর গাড়ি কিনে নেব তখন সব পরিশ্রম করবে ওই সার আমি শুধু আরাম করব। বড় লোকেরা এটাই তো করে গীতা হেঁটেই চললো আর শেষে বুঝলো যে গ্রামের এসেছে। আর না সেগুলো দুধ দুয়ে নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে তার মানে আরো কত কাজ পারবে আমি তো মুরগি কিনতে পারি হ্যাঁ বেশি যে টাকাটা পাবো তাই দিয়ে অনেক মুরগি কিনবো কারণ উনি তো আমার গরুর দুধ ব্যবহার করছেন ওনার নিশ্চয়ই অনেক চাকর বাকর আছে আমার কি সেই ঘরে রাখবো মুরগিগুলো প্রচুর ডিম পারবে। সেই ডিম ফুটে আরো মুরগি হবে তখন সেই দামে দেব। অনেক করতে পারবো। সেই দিয়ে গরুর গাড়ি কিনবো। তারপর গরুর গাড়িতে দুধ ডিম মুরগি বোঝাই করে বাজারে বিক্রি করতে যাব অনেক টাকা রোজগার করব তখন আমিও চাকর বাকর আমিও তখন একজন মহিলা হয়ে যাব প্রধানের থেকেও অনেক বড় মাটির কলসি ভেঙে চুরমার হয়ে গেল আর সব দুধ মাটিতে পড়ে গেল আর গীতা বসে বসে কাঁদতে লাগলো তার সব স্বপ্ন তার মুরগি ডিম গরুর গাড়ি দুধের মতো মাটিতে পড়ে রইল সব নষ্ট বলবো তখন গীতা শুধু একটাই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল তার ঠাকুমার মাটির কেল্লা বানিও না স্বপ্ন দেখো না